ইবনু আব্বাস রজেল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লামের মসজিদে জুমুয়ার সালাত অনুষ্ঠিত হবার পর প্রথম জুমার সালাত অনুষ্ঠিত হয় বাহরাইনে জুও আসা নামক স্থানে অবস্থিত আব্দুল কাউস গোত্রের মসজিদে